प्रचार सकाल साढ़े नशे बीस टीवी बांगला है السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادئ له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله সালাম সব প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন ইসলামের ধাতুগত অর্থ শান্তি আমরা এই পৃষ্ঠিভির আলোচনাতে শান্তি আলোচনার মাধ্যমে ইসলামকে জানবো ইসলামকে মানবো অবশ্য আমার যে বিষয় আছে সে বিষয় হল ইসলামী অর্থ ব্যবস্থা কীভাবে ইসলাম মানুষকে অর্থনৈতিকভাবে উন্নত করতে পারবে সেই সাথে পবিত্র করতে পারবে পরিচ্ছন্ন করতে পারবে অর্থ হলেই হয় না নাপাক অপবিত্র অর্থ অর্থ কিন্তু না আমরা চাই পবিত্র অর্থ সেই পবিত্র অর্থ দিয়ে আমরা যাতে উন্নত হতে পারি সেই ব্যবস্থা ইসলামে আছে ইসলামের ধাতুগত অর্থ হলো শান্তি ইসলামের আবিধানিক অর্থ হল আনুগত্য আত্মসমর্পণ ইসলাম মানেই হচ্ছে ইসতে ইসলাম আল্লাহর কাছে তৌহিদ সহ আপনি তার সামনে আত্মসমর্পণ করবেন স্যালেন্ডার করবেন আর ইবাদতের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে তার অনুগত হয়ে যাবেন শিখ এবং মুসরিকদের সাথে সম্পর্ক চিহ্ন করবেন এ হলো ইসলাম কাকে বলে ইমান মানে বিশ্বাস আর ইসলামের সবকিছুটাই মোটামুটি আছে বিশ্বাস তারপর ইবাদত আর তারপর আছে মামালাত মামালাত মানে আচরণ ব্যবহার শুধু ইমান মুখের ভিতরে রাখলে হবে না আর শুধু ইমান মুখে প্রচার করে বেড়ালেও হবে না সে সঙ্গে কি করতে হবে আপনার আচরণ আপনার ব্যবহারে ইসলাম পরিস্ফুট হবে আপনার ব্যবহারে আপনার আচারে আপনার লেবাসে আপনার পোশাকে আপনার চলনে আপনার বলনে ইসলাম চলবে সুতরাং ইমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম এক হচ্ছে অন্তরে বিশ্বাস অন্তরে বিশ্বাস করলেন তারপরে কি করতে হবে মুখে শিকার মুখে প্রকাশ আর তারপরে কি কাজে পরিণত এই তিন সমষ্টি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি ইমান বাড়ে কমে ইসলামও সেই রকম ইসলাম আমাদের কাছে এসেছে শান্তির বাণী নিয়ে শান্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও আমাদের কাছে নিয়ে এসেছেন সুন্দর ব্যবস্থা ইসলামে এমন কোনো নীতি নেই যে ইসলামে নেই সব কিছু আছে ইসলামে সমস্ত ব্যবস্থা আছে তার মধ্যে অর্থ ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক অবস্থার যে ব্যবস্থা সে ব্যবস্থাও ইসলামে আছে আমি আপনাদেরকে একটা একটা করে সেই সমস্ত ব্যবস্থা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন এবং আপনারা আমাদের এই বৈঠকে যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ জানতে পারবেন যে ইসলাম কিভাবে কি অর্থনীতি চায় মানুষকে কিভাবে সুউন্নত করতে চায় উন্নয়নের কোন পথ দেখাতে চায় মহান আল্লাহ প্রথমত বলছেন নবীকে সম্বোধন করে ফাইজা ফারাকতা ফানসব যখন ফারেগ হবে তখন মেহনত করো ফারেগ হবে মেহনত করো মানে যখন তোমার ইবাদত শেষ হয়ে গেল আল্লাহ এটা বলেন না যে ইবাদত শেষ হয়ে গেলে বসে বসে আর ইবাদত করো মসজিদে নামাজ পড়তে এলে মসজিদে নামাজ পড়ার পর নামাজ শেষ হয়ে গেলে পাঠ করো ইসলাম কি এটা বলে ইসলাম কি বলে নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো বসে থেকে না আল্লাহর রুজি অনুসন্ধান করো সুতরাং মুসলিমদের জীবনে অবসর বা অবকাশ বলে কিছু নেই অনেক মানুষ রিটায়ার্ড হয় না বলে অবসর প্রাপ্ত অবসর প্রাপ্ত কিসে যে কাজ সে করছিল সেই কাজ থেকে অবসর প্রাপ্ত। জীবনের কাজ থেকে সে অবসরপ্রাপ্ত নয় যে কাজ থেকে রিটায়ার্ড হয়েছে অবসরপ্রাপ্ত হয়েছে অন্য কাজ তো আছে দুনিয়ার কাজ না থাক দিনের কাজ दिन क्या करते ले जाओ आसले बहु मानूष आशेषकर मुसलिम जुवक भाईरा जरा चाक्री पायना चाकर सूचना नहीं चाकर सूझ आसे ना से क्षेत्र हैरान बेकार घुरे बेड़ा कि भाव काट कौन दिखे जाब को सुबादे अने के भ्रष्ट पथे पाड़ा অনেকে ভ্রষ্ট পথে পাড়ায় কাজ নেই তো কি করব সেই কাজের অবসর কে কাজে লাগিয়ে দিনের কাজ করো কিন্তু আসছে হাতু পাক মুহদ রসুল্লাহ বলছেন দুটি নিয়ামত দুটি সম্পদ এমন আছে যে ব্যাপারে বহু মানুষ উদাস বে জানে না খেয়াল রাখে না সে দুটি নিয়ামত কি আসছে হাতু ওয়াল ফারা সুস্থতা আর অবকাশ সুস্থতা আছে সুস্থতার কদর করে না আর অবসর আছে অবকাশ আছে সেই অবসর ও অবকাশকে কাজে লাগায় না এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলছেন কাবলা খামস পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো হায়া কাবলা আসবে মারা গেলে মারা যাওয়ার পর তুমি হাই আফসোস যদি আমি এই করতাম কবরে গিয়ে জাহান নামে গো আবার আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দাও দুনিয়াতে আবার আল্লাহ আবার ফিরিয়ে দাও নতুন করে আবার কাজ করবো এই বলে তারা আফসোস করবে কিন্তু না অতএব জীবন থাকতে তুমি জীবনের মূল্যায়ন হওয়ার পূর্বে অসুস্থতা আসার পূর্বে মূল্যায়ন করো সুস্থ আছো এখন কাজ করে নাও তো অসুস্থ হওয়ার আগে কাজ করে নাও না হয় এমন সময় আসবে যে সময় তুমি আফসোস করবে এক ব্যক্তি আফসোস করছে হুইল চেয়ারে বসে অ্যাক্সিডেন্ট হয়ে চলাফেরা করতে পারছে না আফসোস করছে হাই যদি আমার পা দুটো আজ ভালো হতো তো আমি জামাতে গিয়ে নামাজ পড়তাম যেহেতু সে আগে জামাতে নামাজ পড়েনি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন সে অক্ষম হয়ে গেছে অসমর্থ হয়ে গেছে তখন আফসোস করছে হাইরে যদি আমার পা দুটো ভালো হতো আমি জামাতে গিয়ে নামাজ পড়তাম কিন্তু এই আফসোস করার আগে তুমি কি করো তুমি তোমার সুস্থতাটাকে মূল্যায়ন করো ও ফারা কাবলা শোলে এখন অবসর আছো এই অবসর সময়টাকে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার পূর্বে এমন সময় আসবে তুমি ব্যস্ত হয়ে যাবে আর সুযোগ পাবে না আর দুটো ভালো কথা শোনার সুযোগ পাবে না দুটো বেদ করার সুযোগ পাবে না সুতরাং অবসর সময়টাকে কাজে লাগাও কাবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও যুবক অবস্থাকে কাজে লাগাও এই সময় তোমার যৌবন আছে মানে সমস্ত জীবনের মূল অংশ বসন্তকাল এই সময় যুবক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে ভালোই বাদত করতে পারে ভালো কাজ করতে পারে উম্মার জন্য বহু কিছু পেশ করতে পারে বৃদ্ধরা বৃদ্ধ হয় তারপরে হজে যায় কিন্তু হজ হচ্ছে যুবকদের আপনারা জানেন হজে কত কষ্ট অপেক্ষা করে বার্ধক্য আসবে তারপর আছে এই সময় তোমার হজ করার সমর্থ আছে তোমার টাকা পয়সা আছে বল না হজুর ফিরে এসে আমার কি হবে আবার আমাকে হয়তো পাপ হবে পাপ কেন হবে হজ করে এলে আবার পাপ কেন হবে কিন্তু আসলে সে সুযোগ কে গ্রহণ করে না ফলে অনেকে করে কি মারা যায় আর হজ করতে পারে না কারণ সে সুযোগ করেনি যুবক অবস্থাকে পাঁচটা জিনিসের মধ্যে শেষ নম্বর হলো তোমার দরিদ্রতা আসার পূর্বে ধনবত্তাকে মূল্যায়ন করো এখন টাকা পয়সা হাতে আছে কাজ করে নাও টাকা পয়সা হাতে আছে টান করে নাও এমন সময় আসবে যে আফসোস করবে যে হাইরে যদি আমার টাকা থাকতো তাহলে আমি সেই আফসোস কোনো কাজে দেবে না মোহাম্মদ রসুল্লাহাম আমাদেরকে সতর্ক করছেন সাবধান রুজি অনুসন্ধান করো রুজি অনুসন্ধান করো আজমিলু ফতলা তবে সুন্দরভাবে। হারাম ভাবে নয় অবলম্বন করবে না কি করে দেওয়া হয়েছে আল্লাহ তালা তকদির বলে একটা জিনিস না ইমানের কয়টা রুকুন ইমানের ছয়টা রুকুন ৬ নম্বর রুকুনটা হচ্ছে তকদিরের ভালো মন্দিরের ইমান মহান আল্লাহ তেক মানুষের ভাগ্যে রুজি লিপিবদ্ধ করেছেন কখন করেছেন লিপিবদ্ধ একটা পয়সা বেশি পাবে না একটা কম ঠিক বিশ্বাস হাসিনা নেই আপনার ভাগ্যে যে রুজি লেখা আছে তার একটা পয়সা বেশি পাবেন আর যদি বলেন না আমি অত রুজি নবো না একটা পয়সা কম পাবেন আল্লাহ তালা রুজি লিখে দিয়েছেন দর্শক মন্ডলী আমরা সামান্য বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনাদের সাথে সাক্ষাৎ করব। আবার আপনাদের সামনে কথা রাখবো ইনশা আল্লাহ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 कुरानीव द्विधा द्वंद मूल्यबोधर अभव प्रकृत विश्वास जीवन जापन धर्म के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 বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রুজি অনুসন্ধান করতে হবে এবং মানুষ কোন আত্মা দুনিয়া ছেড়ে যাবে না যতক্ষণ না তার নির্দিষ্ট বয়স পূর্ণ করেছে নির্দিষ্ট অনুসন্ধানে সুন্দর পথ অবলম্বন করোবাহ তোমাদের মধ্যে কেউ যেন উদ্বুদ্ধ না হয় চল হারামে নেমে যা খবরদার না তোমরা আল্লাহ যা আছে তা তার আনুগত্য ছাড়া পাওয়া যাবে না আল্লাহ রসুল আরো বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং খবরদার হারাম পথে রুজি অনুসন্ধান করো না কারণ কোনো নাফস কোন আত্মা এমন নেই যে তার রুজি পূর্ণ না করে সে দুনিয়া ছেড়ে চলে যাবে এমন হতেই পারে না উমার ইবিনা আব্দুল আজিজ বলেন দিবারাত্র তোমার মাঝে নিজ কাজ করে যাচ্ছে সুতরাং তুমিও তার মাঝে কাজ করে যাও তার মানে কি তুই দিবরাত্র তো চলেই যাচ্ছে আজ যেটা চলে গেল সেটা কি আসবে ফিরে মোটেই না সুতরাং তুমিও কাজ করে যাও জীবনের প্রত্যেকটা খাতা সাদা পাতা উল্টে দিও না তাতে কাজ করো হয় অতপর খোঁজ নেওয়ার পর যখন জানতে পারি যে ওর কোন কাজ ধান্দা নেই তখন সে আমার চোখে ছোট হয়ে যায় বেকার লোক বসে বসে চায়ের দোকানে গল্প করছে বসে বসে এখানে আড্ডা মারছে বসে বসে এখানে ওখানে মানে সে কেউ মাস্তানি করে বেড়াচ্ছে কেউ কিছু না এরকম লোক আমার পছন্দ লোক যার কাজ আছে আর নাই কোনো আখেরাতের কাজ যান্ত্রিক সভ্যতার উন্নত যুগে মানুষ শারীরিক পরিশ্রম কম করে এখন সব কলের মাধ্যমে হচ্ছে যন্ত্রের মাধ্যমে হচ্ছে মানুষের মেহনত কমে গেছে अवसर आराम समय बृद्धि पे फले खिदे कम लगे अपनी सब समय बस खिदे बनाज खा समय तो खेते ही खिदे कम थे कि खबर समय सकाल हम ठीक नास्ता अब दसटार समय ठीक नास्ता आज दोपहर ठीक खबर जदिव खिदे नागे बिकले आ चाह अब खेते तो हावार समय खेते हैं क्योंकि ये उदुर पूर्ति करते हैं केवल ये ना खा रुचि था ना हजम ठीक मत है আর এর জন্য অধিকাংশ লোকের পেট খারাপ হয় বিভিন্ন পেটের অসুখে ভোগে আর সেই সময় না মানুষ মোটা হতে থাকে রোগের শিকার হয় কি জন্য বেকারত্বের জন্য কাজ করে না এই জন্য এই জন্য যদি কাজ না থাকে তাহলে জেনে রাখবেন বেকারের চেয়ে বেগার ভালো যদি আপনার নিজের কাজ না থাকে তবু আপনি অপরের বেগার হয়ে কাজ করে দেন এ ব্যাপারে আরবি কবি বলেছেন যৌবন আছে ধন আছে আর অবসর আছে জানছেন তো তিনটে জিনিস একসঙ্গে জমা অবস্থা কি হবে এই তিনটে জিনিস যদি মানুষের থাকে তাহলে সে ভ্রষ্ট হবে না হবে না সে ভ্রষ্টের পথে পা বাড়াবে पा हाथे क्षेत्री सब सुंदराम जिहद अफीलामान और अल्लाह रास्त তারপরে বললাম তারপর কি আইদাল কোনো গোলাম আজাদ করা স্বাধীন করতে না পারি তাহলে কি করবো রাসুল্লাহ সাল্লাম বললেন কোন কারিগরকে সাহায্য করবে কোন কারিগরকে সাহায্য করবে অথবা যে কারিগর নয় তার জন্য তুমি তার সহযোগিতা করবে তার জন্য তার কাজ তুমি করে দেবে কিংবা তার জন্য কিছু বানিয়ে দেবে তাহলে বোঝা গেল কি একজন কারিগর লোক নেই তার সহযোগিতা করো এখানে ইসলামী অর্থনীতি বুঝতে পাচ্ছেন। ইসলামী অর্থনীতির উন্নয়ন কিভাবে আসবে সমাজে ইসলামী অর্থনীতির উন্নয়ন কিভাবে ঘটবে আপনার কাজ নেই আপনি বসে থাকতে পারবেন না কারণ বসে থাকলেই তো তার ক্ষতি বসে থাকলেই ক্ষতি আপনি বসার সময়টাকে কাজে লাগান যদি নিজের কাজ না থাকে তাহলে কোনো কারিগরের কাজ করে দেন কিংবা যে কারিগর নয় তার আপনি কাজ করে দেন রাসুল তাহলে আল্লাহ তুমি মানুষের কাছ থেকে নিজের মন্দকে দূরে রাখবে এটা হবে তোমার জন্য সাদা কা আল্লাহ আল্লাহ আমি আলস্য থেকে পানি আলস্য মানে কি অলসতা কাজ নেই ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে আছে দেখেন লোকেরা চাষ করতে যাচ্ছে মাঠে ঘুমিয়ে আছে লোকেরা দোকান খুলে ফেলেছে ও ঘুমিয়ে আছে লোকেরা নিজে নিজের অফিসে চলে গেছে ও আছে। হয়। ঠিক মতো ডিউটি পালন করে না অলস মানুষ কুড়ে মানুষ এরকম আল্লাহ পছন্দ করেন না আর রসুল্লাহ সাল্লাহ আলস্য পছন্দ করেন না এই জন্য দোয়া করতে আল্লাহিকা মিনাল কাসাল ক্যাসালামিবার যাই হোক ক্যাসাল মানে হচ্ছে আলস্য অলসতা আমি অলসতা পছন্দ করি না আমি এখন কি করি এই জন্যে আমি বসে আছি বেকার বসে আছি ভাই যে কোনো একটা কাজ করো হঠাৎ করে সাজে বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে তার হয় না হঠাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখা সাজে না এক ধাপ এক ধাপ করে উঠতে হয় ইসলামী অর্থনীতির মৌলিক একটা নীতি হলো যে তুমি কি করো এক ধাপ এক ধাপ করছিল হাওড়া ব্রিজের উপরে তারপরে সে বড়লোক হয়ে গেছে কেউ পেপার বিক্রি করেছিল তারপরে সে দেশের কি হয়েছে দেশের প্রধান হয়ে গেছে এরকম হয়েছে না হয়নি তাহলে ধীরে ধীরে হতে হবে হঠাৎ করে স্বপ্ন দেখা হঠাৎ বড়ো লোক হওয়ার স্বপ্ন দেখা হতে পারে না এখন আরো একটা কথা বলি সেটা হচ্ছে যে কাজ ছোট ভাবলে হবে না যেহেতু কোনো কাজ ছোট নহে নহে তা নগণ্য যদি পারো কিছু করো জীবনের জন্য জীবনে বাঁচতে হলে কিছু একটা করতে হবে অত কাজ ধরে নিতে হবে ছোট হোক বড় হোক সামনে যে কাজটা আছে ছোট কাজ যদি হয় ছোটটা ধরে নেন তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে বড় কাজ দেখেন আর আস্তে আস্তে বড় হন নিজের হাতের কামাই হচ্ছে সবথেকে বড় উপার্জন যে সবথেকে পবিত্র খাবার রাজা ছিলেন তাই না কিন্তু তিনি নিজের হাতে উপার্জন করে খেতেন কারণ নিজের হাতের উপার্জিত খাদ্য হচ্ছে আমাদের কি পবিত্র এবং এই পবিত্রতার মাঝে আমাদেরকে চলতে হবে এবারে সময় শেষ হয়ে এসেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলুন ইসলামের রুকুন হচ্ছে পাঁচটা রুকুন ইসলামের কি কালেমা তারপর মানুষের মুখস্ত আছে কালেমা নামাজ রোজা হৎ জাকাত ইসলামী অর্থনীতিতে জাকাত ক নম্বরে বলবো ইনশাল আমরা মুসলমানরা জাকাতটাকে লাস্ট নম্বরে ফেলে দিয়েছি কারণ নেই তো জাকাত কে দেয় ইসলামের অর্থনীতির অবস্থা কেন দুরবস্থা যেহেতু ইসলামী রুকুন মুখস্ত করার সময় ওই জাকাতকে পিছনে দিয়েছে কার পরে স্থানের পরে কালিমা নামাজ কালিমা নামাজ জাকাত রোজা হচ্ছ এই হল পাঁচটা রুকুন ইমানের হল ছয়টা ইমানের রুকুন ছয়টা কেন তুমিনা বিল্লাহি ও মালাতে তাই না অবশ্য অনেক কায়দাতে আছে ইমানের রুকুন সাতটা ওরা বলে অলবাস বা আল্লাহর ইমান তারপর তারপর আখেরাতের প্রতি ইমান এই আখেরাত কখন থেকে শুরু হয় কখন থেকে শুরু হয় মৃত্যুর পর থেকে আখেরাত জাহান্নাম পর্যন্ত তাহলে অলবাস বা আদাল মত মৃত্যুর পর পুনরুত্থ আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে ইমানের হচ্ছে ছটা রুকুন আল্লাহ তালা আমাদেরকে তফিক দেন যেন আমরা সঠিক ইসলাম জানতে মানতে বুঝতে এবং তার উপরে আমল করতে তার ইবাদত আচরণ করতে পারি আল্লাহ মামিন ও সাল নবীন মোহাম্মদ ও আলিহি ও সাহবিহি আজমাইন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 এই আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় देखुन आमारा एक पीस टीवी अल्ला, बुजुन, निती माला जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रे आठ टे पुन सम्प्रचार सकाल सतंगी